ও ইতুয় আল ইমত জন আল বিত কল আলহামদুলিল্লা রবিলমিন ছিলাম দশ নম্বর আয়াত শুরু হওয়ার কথা নয় নম্বর আয়াতের মধ্যে ছিল তার আগে আট নম্বর আয়াতে ছিল আল্লাহ তালার একটি বড় কুদরতের কথা সেটা হচ্ছে মায়ের পেটের সন্তান যখন গ্রহণ করে সেটার নলেজ কোনো মানুষের থাকে না কি হবে কতদিন বাসবে যদিও আমরা বলেছিলাম যে ডাক্তাররা বলতে পারে মায়ের পাঠে থাকতে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু এর বেশি তারা এরকম বলতে পারে না হায়াত কি ষাট বছর পাবে না সত্তর বছর পাবে এটা তারা বলতে পারে পারে না খুব মোটা তাজা হবে না একটু হ্যাংলা পাতলা হবে গায়ে রঙ খুব ফসা হবে না একটু শ্যামলা হবে গুনাগার হবে না নেককার হবে এগুলা কি তারা বলতে পারে পারে না তা আল্লাহ বলছেন তারা এগুলা কিছুই পারে না এগুলা সবই আল্লাহর হাতে আর যা কিছু আল্লাহ সৃষ্টি করেন বেমেকদার তাকদির নির্দিষ্ট পরিমাণ কে কতটুকু আমরা আলোচনা শুনেছি গত সপ্তাহের আগে সপ্তাহে এরপরে আল্লাহ তালা বলছেন নয় নম্বর আয়তে আলিমুল গাইবিআল আল্লাহ তালা কতগুলো শেফাতের কথা এসেছে এক নম্বর তিনি হচ্ছেন আলিমুল গাইবি যেটা গোপন যেটা প্রকাশ সব কিছু তিনি জানেন এরকম পৃথিবীতে কেউ আছে নাকি যে গোপন প্রকাশ্য সব জানে এমনকি কোন যন্ত্রপাতি অনেক এখন আবিষ্কার হয়েছে টেকনোলজি অনেক কিছু এগিয়ে গেছে অনেকদূর কিন্তু কতটুকুন সমস্ত তথ্য গোপন না প্রকাশিত থাকি কি জানে যেতে পারেনি সেখানে আল্লাহ তাল সেফাতের কাছেও যেতে পারবে না এলাহ যিনি হবেন যিনি মাহবুদ হবেন তার কোয়ালিটি কি হওয়া লাগবে তার যোগ্যতা কি হওয়া লাগবে তার ক্ষমতা কতটুকু হওয়া লাগবে তার ভিত্তিতেই এলা হিসাবে ঠিক করা দরকার আর সমস্ত যোগ্যতা সেপাতের দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে যিনি আছেন তিনি তো মাহুদ হওয়ার কথা সেই মাবুদকে ছেড়ে দিয়ে মানুষ কত মাবুদ জোগাড় করে নিয়েছে তারপরে তিনি আরো বলছেন আল কবির তিনি অনেক বড় তার সত্তা অনেক বড় বড় কোন দিক থেকে বড় সম্মানের দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় সাহায্য করার দিক থেকে তিনি সবচেয়ে বড় সাহায্যকারী মানুষ কি সাহায্য করতে পারে কিন্তু কিছুই না মানুষ চাইলেও তো পারেনা অনেক সময় কিন্তু আল্লাহ করতে চাইলে তার এত ক্ষমতা আছে তিনি এত বড় কেউ কিছু করতে পারবে না আর যতই বড় লোক দেখি যতই বড় ধনী দেখি যতই বড় শাসক দেখি দর্দন্ত প্রতাপে চালায় আল্লাহ সে কতটুকু কিছুই না তিনি একমাত্র অনেক উঁচু উঁচুর অর্থ কি যা তা বলি আমরা তাই না তা এটা আলার থেকে অলু মানে উঁচু যার সানটা উঁচু এই উঁচুটা শুধু উঁচু না উঁচু বিল্ডিং থাকলে তার সান বেড়ে গেলি তো এটা হলো যে মানুষের সবকিছুই নিচু সবার ভিতরে ত্রুটি বহু আছে সবার ভিতরেই দুর্বলতা আছে সবারই সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন এত উঁচু কোন দিক থেকে তার কোন সীমাবদ্ধতা নেই আবার ফিজিক্যালিও আল্লাহ রবিনের ব্যাপারে যেটা আছে এদিক থেকেও তিনি উঁচু তিনি সব জায়গায় আছেন যেটা বলা হয় যে অহু আমা আকুম আইনামা কুন্তুম তোমরা যেখানে আছো তিনি তোমাদের সঙ্গে আছেন তার অর্থ কি আল্লাহ ফিজিক্যালি অন্য কোনো জায়গায় প্রত্যেক জায়গায় ফিজিক্যালি থাকেন না এলিমের দিক থেকে থাকেন কন্ট্রোলের দিক থেকে থাকেন এই জন্য আল্লাহ তালা কোথায় একজন একটি বাঁধিকে একজন সাহাবি তার নিজের বাঁধিকে এই সিরাতে শুরু ছিলাম যখন এক সাহাবি তার বাঁধিকে দায়িত্ব দিয়েছিলেন তার ছাগল ভাড়া চড়ানোর জন্য তাই না সেখানে গিয়ে যখন দেখলো যে একদিনে পাল টা বাদিটা দুইটি পালন করেন জোরে একটা থাপড় দিল থাপড়া খুব জোরে দিয়েছে কিন্তু পরে ফিলিং হয়েছে তাই না আপনি যারাসুল্লাহ আমি তো এমন কাজ করে ফেলেছি কি করি এখন তোমার ওই বাদিটা কই নিয়ে আসো তখন বলল যে বাদিকে তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় বলতো তো মহিলা ইসা গেল কোন দিকে আল্লাহ আল্লাহ এই কথাটা শুনে নবী বললেন তাকে তুমি মুক্ত স্বাধীন করে দাও এইটা ভালো মমিন মহিলা এম এটা মমিন তাহলে আল্লাহ তালা উপরে আরসের উপরে আসেন অলু সেখান থেকে এই জন্য আল্লাহ তালার সেখান থেকে মুতাল আল্লাহ তালার উঁচুর খবর এখানে এসেছে তিনি অনেক উঁচু তার অবস্থান কোনো বড় রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ তার উপরে কাছে যেতে পারবে না যতই উপরে থাকুক তারা কিছুই না সবার উপরে তিনি আছেন এই আকিদা মানুষের মনে যদি থাকে তাহলে মানুষ নিজেকে এত বড় মনে করতে পারে সীমা লঙ্ঘন করতে পারে তোমাদের মধ্যে কেউ যদি মানে বরাবর সমান মান কাউলা তোমাদের কেউ যদি কোনো কথা গোপনে কোথায় বলে বা নিজের ভিতরে লুকিয়ে রাখে কাউকে বলে না কোন বিষয়ের কোনো বিষয়ে তার কথা লুকিয়ে রাখে গোপন করে ওমানিহি আর যে ব্যক্তি প্রকাশ করে বলে দেয় প্রকাশ্যভাবে বলে দেয় প্রকাশ করে দেয় এই দুইজনের কোনোটাই আল্লাহ তালার কাছে অজানা থাকে না ওমান হুয়া মুস্তাকিম বিল্লাই রাত্রের অন্ধকারে লুকি যে কেউ যদি নিজেকে লুকিয়ে রেখে কোন অপরাধ করে কোনো ক্রাইম করে তাহলে সেটাও তিনি জানেন এবম আর দিনের এবং অন্যায় করে সেটা কেউ তিনি দেখেন এখন তো আল্লাহ তালা রাত্রিটা দেখেন এটা বললেই তো হয় দিনের তা আমরাও দেখি মনে হয় যেন দিনেটাও আল্লাহ দেখেন এটা বলার মধ্যে কি হাকিকত আছে অন্ধকারে যেটা করে সেটা তো কঠিন সেটা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ সবই দেখেন কিন্তু যে ব্যক্তি দিনের বেলা প্রকাশ্য আল্লাহ দেখেন এর অর্থ কি কি বুঝানো হয়েছে এখানে যে যে দিনের বেলায় করে করে করে মনে আমি তো দিনের বেলায় এটা অপরাধ করেছি তো আল্লাহ তালাতে চাইলে আমাকে শাঁচি দিতে পারেন দেন নাই তো তাহলে আল্লাহ শাশি দেবেন কিনা দিতে সক্ষম কিনা এই সমস্যা প্রশ্ন আসে মানুষের কাছে আল্লাহ তালা বলতে চান মেসেজ দিতে চান যে যারা দিনের দুপুরে এমন ডাকাতি করে বেড়ায় এত স্পর্ধা দেখায় এত অত্যাচার করে এত সীমা লঙ্ঘন করে আল্লাহকে এগুলো দেখেন না আমরা সবাই দেখি আল্লাহ কি দেখেন না দেখেন দেখেন তো দেখার পরে নেন না কেন আল্লাহ ফিক্স করা আছে কোন তরিকা অ্যাকশন নেওয়া আল্লাহ তালা মুনাসিব মনে করেন সেটা কি আল্লাহ আপনার আমা ভোট নেবেন নাকি পরামর্শ করবেন নাকি আল্লাহ তালা এই সমস্ত পরামর্শের উর্ধ্বি আমরা পরামর্শ দিলে কি আল্লাহকে ভালো পরামর্শ দিতে পারবো আল্লাহ রব্লা আলমিন হাকিমিন তার এত জ্ঞান আছে কোন সময় তার জন্য নেওয়া প্রক্রিয়া দশ বছর পরে নেবেন না তিন বছর পরে নেবেন না আরো আগে নেবেন আরো পরে নেবেন এটা আল্লাহ তাল্লা ভালো করে জানেন এই কোন ক্রিমিনালের ক্রাইম দেখে তোমরা যদি মনে করো এত সীমারাঙ্গন করে দিনে দুপুরে পুকুর ডাকাতি করে অথচ তার কিছুই হয় না দেখা যায় এখনো এইরকম তোমরা ভেবে নিজেদেরকে হতাশ করো না আল্লাহ রব্লা আলমীটা একশন হবেই অন টাইম আল্লা রয়েছে আল্লাহর পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করে গার্ডিয়ান অথবা গার্ড মানুষের জন্য আল্লাহ গার্ড লাগিয়ে দিয়েছেন লাহু মো মানুষের জন্য গার্ড রয়েছে এই গার্ড গুলো তারা পাহারা দেয় মানুষকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে আমি গার্ড গুলো আল্লাহর হুকুমে তাকে হেফাজত করে এই বিষয় হাদিস শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ তিন রহমতুল্লাহ আলী একজন বড় মুফত বলেছেন যে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মালাক মুআ বিহী। জেগে থাকি তখন আমাদের হেফাজত করতে ইনসিও জিন যেন ক্ষতি না করতে পারে ইনসান যেন ক্ষতি না করতে পারে খারাপ প্রাণী কীট পতঙ্গ পশু পাখি আক্রমণ করে ফেলে এই জন্য আল্লাহ অনেক সময় এরকম হয় যে আপনার মনে হচ্ছে নিশ্চিত আপনি অ্যাক্সিডেন্টে পড়ে যাবেন একটা গাড়ি আপনার গাড়ির সঙ্গে এভাবে ধাক্কা দিয়ে চলে গেল মনে হয় যেন একেবারে আধা ইঞ্চি কোয়ার্টার ইঞ্চিও যদি একটু অগ্রসর হতো তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত এরকম গাড়ি তারা থেকে কয়বার চালাতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপা পড়ার কথা ছিল ঘটে নাই জীবনে বহু হয়েছে আমার আপনার জীবনে এগুলা শুনলে তার জব লেগে যায় এখনো মনে পড়লে জীবনের এক ঘটনা কেমনে বাসলাম বাঁচলাম কেমনে আমার ছেলে মেয়ে কেমনে বাঁচলো এত বড় জীব থেকে আল্লাহ তালা এটা করেন হেফাজতে না করলে আমাদের কোন উপায় ছিল না আর আমাদেরকে মেরে ফেলবে গলা টিপে মেরে ফেলবে কিন্তু আল্লাহ পাহারা দিচ্ছেন ফেরস্তা বসিয়ে অন্য হাদেশে এসেছে যখন আল্লাহ তালার হুকুম চলে আসে কদর তাক লেখা আছে ওই যে ওই দিন ঘটে যাবে তখন ফেরা জানে আজকে এটা রুটিন করা আছে তারা পেছনে চলে আসে যায় এবং যখন তাদের সেই নির্দিষ্ট সময়টি আসবে মৃত্যুটি তখন এক মুহূর্ত আগেও আসবে না পিছাবে না অত আরেক মুহূর্ত পিছাবে না ঠিক মতো আসবে ওই সময় আমরা নিজেদেরকে অনেক আসি মনে করি কনফিডেন্স থাকে আমাদের আমি খুব ভালো ড্রাইভার এক্সপার্ট কনফিডেন্স নিজের উপরে রাখবো কার উপরে তা অল আল্লাহর আল্লাহ না করলে তার ফেরসাদ আমার কোন উপায় নেই আমি সবসময় দুর্বল তাদের নিজের উপরে কোনো না থাকে সমস্ত তাবাক্কল আল্লাহ তালার উপরে থাকবে আর দুই নম্বর হলো এই যে জীবনে এত ফেইবার আল্লাহ তালা পেয়েছি টাইম তিনি আমাদেরকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন রক্ষা করেছেন হেফাতত করেছেন এগুলো মনে করে কয়বার শুকর আদায় করেছি আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তো আল্লাহ তালার প্রতি শুকর গুজার হওয়া এটা একটি বড় ইবাদত যদি যখনই মনে পড়ে তখনই যদি মানুষ এই শকরটা আদায় করে ফেলে আবার যে আল্লাহ সেদিন আমার জীবনে দশ বছর আগে তিরিশ বছর আগে এই বিপদটা ঘটেছিল আপনি যে আমাকে মেহরবানি করেছেন আপনি যদি ওই কথা আবার শুকর আদায় করেন সুফান খুশি হয়ে যান আর যে ব্যক্তি শকর আদায় করে না সেই ব্যক্তি এই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার নাই তার যে ব্যক্তি শুকর আদায় করে আর তো শাকের কাছা আহ যে ব্যক্তি খায় এবং শুকর আদায় করলো খাওয়ার পরে যেকোনো ভালো কিছু পাইলে পাইলে শুকর করে সেই ব্যক্তি এমন নিয়ম দান করেন এবং স্বাব দান করেন যে ব্যক্তি না খেয়ে নফল রোজা রেখে এবং নফল এবার করে কেমন লাইল করে তাহাজ করে যে সব পেয়ে যায় সেই সব পেয়ে যায় কাজে আল্লাহ তালা শুকর আদায় করাটা যখন যে নিয়ামত কি কি নিয়ামত আমার জন্য আপনার জন্য আছে কোন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশাল সাহায্য পেয়েছিলাম যখনই মনে পড়ে তখনই জন্য আল্লাহ এরপরে এসেছে গুরুত্বপূর্ণ এই আয়াতির এই অংশটুকুর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পরিবর্তন করে দেন না কোনো জাতির জাতিকে যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন আপনি খুব ভালো অবস্থায় আছেন সবকিছু ঠিকঠাক মাসা আল্লাহ আছে আল্লাহ তালা সুখ শান্তিতে আপনাকে রেখেছে এখন আপনি তো আল্লাহ কিছুই আদায় করেন না আপনি অনেক প্রাউড অনেক কনফিডেন্স আপনি সীমালাঙ্ঘন করছেন আপনি নিজের বাহাদুরি দেখাচ্ছেন নিজের কৃতিত্ব নেন তাহলে এই যে শোকর আদায় করলেন না সব নিজে নিলেন এবং এগুলাকে অপব্যবহার করলেন তাহলে আল্লাহ তারা আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নিয়ে যাবে নিয়ামত কেড়ে নিয়ে যাবে তাহলে আপনার ওই নিয়ামত চলে গেল হারিয়ে ফেললেন সেই নিয়ামত কেন চলে গেল আপনার এই হালতের কারণে এদিক থেকে হলো যে তার ভালো অবস্থাকে খারাপে পরিবর্তন করে দেবেন আল্লাহ তাদের যে অবস্থা ভালো ছিল অভাব ছিল না কিন্তু সে একটা সাংঘাতিক দুর্যোগের শিকার হয়ে গেল তার আরেকটা হলো এখানে আসি যে যখন আল্লাহ তালা থেকে দূরে চলে যায় বিভিন্ন রকমের আল্লাহর সাহায্য থেকে সে বঞ্চিত হয়ে যায় তার উপরে মুসিবতের উপরে মুসিবত নাজিল হতে থাকে এখন সে আবার বলে যে আমি এখন মুসিবত আল্লাহ আমার একটু উদ্ধার করে না এখন তাকে কি করতে হবে নিজে এই মুসিবত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাকে কি প্রক্রিয়া দিয়েছেন কি তরিকা বাতিয়ে দিয়েছেন সেই তরিকা আসবে সংশোধন করবে এসলাস করবে আল্লাহর কাছে অনুতপ্ত হবে তওবা করবে আমার দুরস্ত করবে গুনা ছেড়ে দেবে তাহলে আল্লাহ তালা তার হালাত কে ভালো করে দেবেন আর সে যদি আপনার অবস্থায় ডুবেই থাকে আর আল্লাহ কেন সাহায্য করে না এই চিন্তায় থাকে তাহলে আল্লাহ তাকে তাকে সাহায্য করবেন না এখন মুসলিম উম্মার অবস্থা শুধু একটাই মুসলিম উম্মার কি দুর্গতি ফেস করছে অসহায় হয়ে গেছে পৃথিবীর জাতিগুলো মুসলিম উম্মাকে খেতে বসেছে মানে হ্যাঁ এমন কি শুধু হতাশ হয়ে যায় কিন্তু কোন কারণে যে আমরা কিভাবে আল্লাহ সাহায্য পাবো কোন তরিকায় আসলে আল্লাহ খুশি হবেন কোন তরিকা আসলে আল্লাহ সাহায্যের উপযুক্ত হব এই তরিকার দিকে এগিয়ে না আসলে আল্লাহ করবেন না ওই তরিকায় আসলে আল্লাহ করবেন আরব দেশে একটা রাষ্ট্র ছিল না কবিলা ভিত্তিক বিক্ষিপ্ত অবস্থায় নবী করিম সাল্লা তাদেরকে সুসংগঠিত করলেন আল্লাহ দিকে নিয়ে আসলেন বেদুইন আরবদের এই সমাজকে আল্লাহ তালা কি সমাজে পরিণত করলেন পার্স্য রোমান সম্রাট লোকেরা তাদের কাছে না কত বছরে কাদের কাছে তারা পরাজিত হয়ে গেল তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে পরিষ্কার যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন হবে না করবে না তারা ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন হবে না করা হবে না একজন ইসামিনী কারিয়া আহ কোন গ্রামের কোন জনপদের কিছু লোক লোকজন অথবা কোন বাড়ি ঘরের কোন লোকজন যদি কোনো আতিল্লা আল্লাহ তাল তহ আল্লাহর হুকুম মানার মধ্যে যদি তারা থাকে এই আল্লাহর হুকুম থেকে তারা সরে এসে আল্লাহর অবাধ হওয়া শুরু করে দেয়। দেয়ালু আনহু মাই হাইবুনা ইহরা তাদের এই সীমা লঙ্ঘন অবাধ্যতা গুণার এবং নাফর কারণে আল্লাহ তালা তাদের উপর এমন পরিস্থিতি চাপিয়ে দিবেন যা তারা কখনো পছন্দ করেনি যা তারা অপছন্দ করত যা তারা চায় না এমন কঠিন পরিস্থিতি আল্লাহ তালা তাদের উপরে চাপিয়ে দেবেন কিন্তু যদি আল্লাহ তালার হুকুম মানার ভিতরে তারা মশগুল থাকে তারা যদি এই রাস্তা থেকে সরে না যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তাদের জন্য অবধারিত হয়ে থাকার কথা নাজিল করতে চান তাহলে এই বিপদ আল্লাহ দেওয়া শাস্তি থেকে ফালাহালাহু আসে কেউ এগিয়ে এসে তাদেরকে সাহায্য করতে কত ছুটাছুটি করে কত মখলুকের কাছে যায় কিন্তু কোনো মাকুল তাকে সাহায্য করতে এগিয়ে আসে না বা আসলেও পারবে না আর কেউ নাই তিনি ছাড়া তাদের ওয়ালি হওয়ার জন্যে তাদের অভিভাবক হওয়ার জন্যে তাদের উদ্ধারকারী হিসাবে তারা কাউ পাবে না দুনিয়ার মাখলুকের কাছে বহু ছোট করে করুক না আল্লাহ না আসলে দুর্ভাগ্য কেউ দূর করতে পারবে না আল্লাহ রব আল কে তার কুদরতের দিকে ডাকছেন তিনি এই সুরের মধ্যে অনেকগুলো প্রাকৃতিক আহ নিদর্শন কে আল্লাহ কুদরতের নিদর্শন উল্লেখ করে তার ক্ষমতার দিকে তিনি আমাদেরকে ডাকছেন তার কাছে আসার জন্য তিনি মানুষকে আরো কিছু কুদ্রত কথা মনে করিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে খবর দিয়ে তিনি বলছেন কুমল বারক সাহাব তিনি তোমাদেরকে দেখান বারক বার্ক আছে যে বিজলি চমকায় যে এই বিজলি এখনো এই যে বিদ্যুৎ আছে যে বিদ্যুৎকে আরবিতে কারেন্ট যেটা আমরা বলি ইলেকট্রিসিটি এটাকে আরবিতে কিন্তু এখন বার্ক বলে আরব দেশে মিনিস্ট্রি আছে ওজার আতুল বার্কাল বারিদে হাতে বিদ্যুৎ টেলিগ্রাফ বিদ্যুৎ পোস্টাল এবং টেলিফোন ডিপার্টমেন্ট মন্ত্রণালয় বার্ক এই বিদ্যুৎ থেকে এসেছে অনেক বড় বার্কুয়ার্লাগে ইরিকোম বার্কা সে আল্লাহ তিনি তোমাদেরকে বার্ক দেখান এই বিজলির চমকানো দেখান সেটা দেখলে কি হয় ভয়ও লাগে আবার আশাও লাগে ভয় তো লাগে যে বিদ্যুৎ যখন বিজলি যদি কোন জায়গায় পড়ে তাহলে যে জায়গায় পড়লো যে মানুষের উপরে পড়লো গাছের উপরে পড়লো পর্যন্ত গাছকে জ্বালিয়ে ফেলে তাই না মানুষের উপরে পড়লে বাতার উপায় আছে না এই গত বছর না আগের বছর আমাদের দেশে বেশ লোক মারা গেল চোদ্দ জন তা সবগুলো হিসাব আছে নাকি বেপারে আসে চোদ্দ জন মারা গেলো এই বছরই না কতদিন আগে তো এইরকম যখন হয়ে যায় এটা এই ভয়ে ভয় লাগে বেশি জোরে হয়ে গেলে খুব ভয় লাগে কেমন একেবারে মানে জমিন ঘর বাড়ি চেপে উঠে কোথায় কত দূরে এটা হচ্ছে এত শব্দ হয় আর তবে আবার আশার আলো হয় ভয় লাগে আবার আশার আলো হয় কেন আশার আলোর কারণ হচ্ছে দিন থেকে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না খরা যান চলে যায় আর একটু বিদ্যুৎ দিয়েছেন যদিও মেজরিটি টাইম আল্লাহ তালা আমাদেরকে ম্যাগে রেডি করার জন্য বৃষ্টির জন্য যে ব্যবস্থা করে সেখানে বিজলি চমকানো আসে আমাদের আশার আলো সৃষ্টি হয়ে যায় বিশেষ করে যখন জমিন পুড়ে যাচ্ছে ঘাসপালা পুড়ে যাচ্ছে ওই মুহূর্তে বৃষ্টি মানুষের কষ্ট হচ্ছে ঠান্ডা করুক আবার জোরে তুফান হয় ওই সময় যখন বিদ্যুৎ চমকায় জোরে জোরে কান ফেটে যায় ওগুলা শুনলে ভয় মানুষের তখন উল্টে যায় কখন কার বিপদ চলে আসে তাহলে এই যে খাওয়া থা মা দুইটা দিয়ে আল্লাহ দেখান মহাপ্লাবন হয়ে যায় জমি ডুবিয়ে যায় এই যে কয়েকদিন আগে কি হয়ে গেল ম্যাগ বৃষ্টি উপলক্ষে কতবার আজাও হয়ে গেল কত লাখ মানে একাধ হাজার লোক মারা গিয়েছে তো এই যে দুটো জিনিস আছে মানুষ এই আকাশের নিচে বসবাস করে আর এই ম্যাগের চমকানি দেখে কি একটু ভয় আসে না যে কোন বিপদ চলে আসে নবী করিম সাল আকাশে ম্যাগ দেখলে তিনি অস্থির হয়ে যেত না চেহারা মধ্যে পেরেশানি ফুটে উঠতো আরব সহজে বৃষ্টি হয় না সব সাহাবীর আনন্দিত হয় বৃষ্টি আসি মাসা আল্লাহ ইয়ারসোল্লাহ বৃষ্টি আসা দেখলে আপনার চেহারাটা এরকম হয়ে যায় এটা আমাদের জন্য খুশির খবর সবাই আনন্দিত হই তিনি বলেন এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেবে আর সেই ম্যাগ ছিল তাদের অগ্নি সলাকার বৃষ্টি গজব নিয়ে এসেছিল সেই বৃষ্টি কাজেই আল্লাহতালার কাছে আমরা রকম অবস্থায় পড়লে আল্লাহ তালা কাছে কি করা দরকার সব সময় বৃষ্টি দেখলে অন্যতম সময় হচ্ছে বৃষ্টি হয় বৃষ্টি আসে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসে এসেছে আমরা কয়েকদিন দোয়া করেছি বৃষ্টি যখন আসে মনে করি না তো একজনের যখন বৃষ্টি আসে মানে দাঁড়িয়েছে আর তুমি আল্লাহ রহমত থেকে ভাগো কেন আর রহমত রহমতিল্লা আল্লাহ এক রহমত থেকে আরেক রহমতের কাছে যাই শব্দ আমি তো রহমতের কাছে আসছিস বৃষ্টি এটা আল্লাহর রহমত জেনারেলি এসেছে কিন্তু কোন কোনো সময় এই বৃষ্টি বাদল তুফান এবং এই বিজলি অনেক সময় অজাবের কারণ হয়ে যেতে পারে কাজের মানুষকে সব সময় সতর্ক থাকা লাগবে সব সময় আল্লাহ দিকে লুজু হওয়া লাগবে সবসময় আল্লাহর কাছে বিপদ থেকে পানা চাওয়া লাগবে কোনো সময় আনন্দ ফুর্তিতে গা ভাসিয়ে দেওয়া যাবে না এরপর এই বিজলিটা যখন আসে এই বিজলি এত জোরে আওয়াজ হয় কিসের আওয়াজ হয় এটা আল্লাহ তালা বলছেন এই ধুম করে আজ আওয়াজ হয় এই আওয়াজের মধ্যে সে তাসবি করছে আল্লাহ প্রশংসা করছে ইসব রাদ এই বিজলি রাত মানে বিদ্যুৎ বিজলে তাস প্রশংসা করে আলহামদুল্লাহ ইকা তুমিন আর এই বিদ্যুতের চমকারের সাথে আল্লাহ ফেরেস্টা গণ আল্লাহর কাছে তাসবি এবং শুরু করে দেন আল্লাহর ভয়ে কাজে বিদ্যুতের চমকানি হলে কিন্তু ওই সময় মনের ভিতরে ভয় নিয়ে আসা আল্লাহ ভয় আল্লাহর ভয় আসে না কিনা কিন্তু এই চিন্তা করে বলে না আল্লাহর ভয় আল্লাহ শানের ভয় তারা তাসমি করা শুরু করে দেয় কারণ এই বিদ্যুৎ আকাশেই অনসময় থাকে কারো ক্ষতি হয় না কারো মাথায় পড়লো না কিন্তু কোনো সময় পড়ে যায় সময় এই যে হতে পারে এই কারণে আল্লাহ তালার দিকে আল্লাহর ভয়ে মানুষকে ভিত থাকা উচিত কোন কোন রেওয়ায় আছে যে দেখা যাওয়ানোর সময় সেটা হয়তো কিছুটা লঘু কিন্তু যখন আওয়াজ হয় খুব জোরে তখন কিন্তু বিপদ আসার সম্ভাবনা বেড়ে যায় তো ওই সময় তিনি একটু দোহার মতো করে বলতেন সোভানা মানু বেহান ভয়ে তিনি হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান তার উপরে পড়ার কথা না যদি পড়ে যায় তাহলে আমি গ্যারান্টি দিলাম আমি তার দিয়ত পেশ করব দিয়ত দিয়ত মানে একশো উর্দি আলাদা কেউ কাউকে মেরে মুক্তি মৃত্যুর বাদলে মৃত্যু কিন্তু তার আত্মীয় স্বজন বলে যে তার মৃত্যুর পরিবর্তে ফর্মুলা আছে যে আমি বললাম তারপরে এটা যদি তারপরে কারো যদি কিছু পড়ে যায় এরকম এই দোয়া পড়ার পরে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যার ফলে আমি তার দিয়ে দিয় শোধ করবো একশো তারপরে শক্ত করে বোঝানোর জন্য বললেন যে এই দোয়াটা এত বড়া ভুলে যাই তাহলে আল্লাহর ভাই কি করলাম যেখানে ফেরস্তারা তাদের এরকম বিপদের কোন কারণ নাই তারাও আল্লাহকে ডাকছেন আমাদেরও ডাকা উচিত তাহলে এই দোয়াগুলো যদি পড়তে পারে সেই জোয়াটা পড়তে পারলে অনেক কাজে লাগলে মান ইসব রু বেহানিহিম ইকাতি ফতিহী আহুআলা কুলে কদীভা وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ ফুল কদীনা মন ইষ ব্যিম ইক ভাষা কি আমরা তো শুধু একটা বড় শক্ত আওয়াজ পাই তাদের তাসবির তো আমরা বুঝি না এখন সবার তাসবিরকে আমরা বুঝি নাকি সবাই তার আল্লাহ ল্যাঙ্গির করে আল্লাহ তালা বলেছেন যা কিছু আছে শুধু মানুষ জিন ইনসান শুধু নয় সমস্ত প্রাণী সমস্ত গাছ পালা সব পোকা মকড় সবকিছু আল্লাহ তাসবি করে ইসবাহ অর্থ যা কিছু আছে পাথর গুলো আল্লাহ তাসবি করে এখন তাদের চাষ থেকে আমরা বুঝি যে গরু ছাগল অনেক কথা বলতে পাখি করে নিজরা নিজেরা কথা বলে না আল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহ তালা বলেছেন তাসবি করে অবশ্যই এই তাসবি তাদের তাসবি এর ভিতরেই তারা তাসবি করে এবং এই আর এর হাকিকত কি কিভাবে একটা সঙ্গে আরেকটা সঙ্গে এটা সৃষ্টি হয়ে যায় এখন বিজ্ঞান কুদ্দুরা আবিষ্কার করতে পারবে সামনের দিকে তো আমরা জানি না কিন্তু একটা জিনিস তো আল্লাহ বলে দিয়েছেন বিদ্যুতের আওয়াজের মধ্যে আবিষ্কার করেছে আলবা নোসাই ফেরকা সেরিয়ার যে খুনি ডাকাত বা আসাদ তার বাবা ছিল হাফিজ আল আসাদ হাফেজ মানে কোরআন এর হাফেজ না এগুলো আরব দেশে কিছু খ্রিস্টান থাকলে তাদের নাম ওই মোসাম্মাইনি সম্প্রদায়ের লোক এরা শিয়া সম্প্রদায়ের একটি বিকৃত অংশের অনুসারী তারা বিশ্বাস করে যে এই আলী হচ্ছে তাদের মাবুদ সিয়ারা এখানে আলী আলী রাধি আহনকে বেশি গুরুত্ব দেয়াল্লাহমান থেকে তাই না আর ওরা আরেক ডিগ্রি নিয়ে আলী রাধিয়ালুকে মাহবুদ বানিয়েছে যে আসমানে আলী তার ঘোড়া চাবুক দিয়ে এই হলো এই বাসার আসাদের দিন ধর্ম আকিরা আল্লাহ তালা বলছেন ওয়ায়ুন উৎসাহ বা সেকাল এই আয়াতের শেষে কি আছে অনেক ভারী পাহাড় কে ভারী ম্যাগ কে গঠন করেন ভারী ম্যাগ গঠন করেন ম্যাগ আমরা আকাশে দেখি এই ম্যাগটা সৃষ্টি হওয়াটা একটা অদ্ভুত কথা না কি ফ্যাক্টরি ওখানে আছে জমিন থেকে বাতাসের মধ্যে বাতাসের মাধ্যমে পানিটা আস্তে আস্তে উপরে উঠে আল্লা তালা উঠান জ্বলিয়ে বাষ্প যেটাকে বলে উঠে আস্তে আস্তে সেটা জমা প্রথম দিকে তুলার মতো সাদা ম্যাগের খন্ড ঘুরতে থাকে আস্তে আস্তে সেটা ভারী হয়ে যায় ভারী হওয়ার ম্যাচ হয়ে গেছে এখন পানি ঝরবে বৃষ্টি হবে আর এইটা কত ভারী হতে পারে যখন শিল পরে এরকম শিলা হয় হাতে নিয়ে দেখেছেন কেমন ওজন আছে এক টুকরা ম্যাগ যদি এই মসজিদের ম্যাগ যদি পরে ধপ করে তাহলে কি অবস্থা হবে জমি জেনে যা কিছু আছে মানুষ জিন থাকবে কিন্তু আল্লাহ এত হেভি এই ম্যাগকে কিভাবে ধরে রেখেছে পরে আবার কিভাবে তিনি এটাকে যা যা চালনির মত করে চালনি দিয়ে বৃষ্টি ঝরঝর করে পড়ছে এইভাবে করেন তো আমরা তো এগুলো বিশ্বাস করতাম দেখ এই যে এটা কত ভারী দেখছ যদি এই শিলাবৃষ্টির সাইজটা এত বড় হয় আর আপনার মাথার উপর পরে কি অবস্থা আল্লাহ একটু শুধু দেখান মাঝে মাঝে শিলাবৃষ্টি দিয়ে এগুলো কেন দেখেন যে আমরা যেন আল্লাহ তালার ক্ষমতাকে তার সৃষ্টির কুদরতকে আমরা চিন্তা করি আল্লাহর কুদরতের ব্যাপারে একটু চিন্তা করা দরকার এই যে এই আল্লাহ সম্পর্কে আল্লাহর সৃষ্টিগুলো দেখে চিন্তা করা একটা কিন্তু বড় ইবাদত আনে বড় ইবাদত না ইননা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়াননহা লাআয়াতিল লিউল এই যে আকাশ জমিনের সৃষ্টির মধ্যে দিন রাত্রির বিবর্তনের মধ্যে আবর্তনের মধ্যে যারা চিন্তাশীল জ্ঞানী যারা জ্ঞান খরচ করে বিবেক সম্পন্ন তাদের জন্য অনেক নিদর্শন চিহ্ন আছে আল্লাহর কুদরত সম্পর্কে ধারণা পেতে আলা আল্লা দিন তাহলে আল্লাহ তালা তারা জিকির করে ভুলে যায় না গাফিল হয়ে যায় না এগুলো দেখে থাকেন সম্পর্কে এই সমস্ত জিনিস ঘটে তখন আল্লাহ করে চিন্তা করে তাদের মনের ভিত্তি এমন একটা আবেগ সৃষ্টি হয় আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক হয়ে যায় তখন তারা বলে রা কথা হে আল্লাহ এসব কিছু আপনি কোনোটাই বেহুদা সৃষ্টি করেননি সমস্ত সৃষ্টির মধ্যে বিরাট রহস্য রয়েছে বিরাট শিক্ষা রয়েছে বিরাট নিদর্শন রয়েছে আমরা আপনার সম্পর্কে চিন্তা করছি আল্লাহ আল্লাহ মেহরবান করে আমাদেরকে জাহানের আগুন থেকে বাঁচিয়ে দিন তাহলে তাফাক্কর করা চিন্তা করা সৃষ্টির দিকে তাকানো এক ঘটনা যখন ঘটে এগুলো নিয়ে একটুখানি রাফেল না হয়ে রিফ্লেক্ট করা চিন্তা করা এটা একটি বড় ইবাদত আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ সত্যিকার বলেছে। আর বাকিরা তার চিন্তা করে না তারা যে তারপরে গাফেল বিজলি যখন তসবি করে আল্লাহ প্রশংসা নিয়ে আর ফেরত আল্লাহর ভয় আর তিনি বিজলি পাঠিয়ে দেন বিদ্যুৎ নাজিল হয়ে যায় যাকে তিনি চান বিদ্যুৎ তারপরে গিয়ে পরে কোন কোনো সময় এরকম ঘটে যায় অহমিজা দিলুনাফিল্লা এগুলো দেখার পরেও মক্কার কোরাইশগঞ্জ দুনিয়ার অনেক মুসরেকগঞ্জ আল্লাহ তারা সম্পর্কে ঝগড়া করে তর্ক করে কোথায় আল্লাহ আছে আল্লাহ কে আসলে আছে নাকি আল্লাহ ক্ষমা থেকে দূর আছে আল্লাহ সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে ফেলে ফিল আল্লাহ অনেক শক্তিশালী আল্লাহ রব আলমিনের অনেক শক্তি অনেক ক্ষমতা কত যে ক্ষমতা আছে এই সমস্ত সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় কিন্তু এগুলো না দেখে এগুলো চিন্তা না করে মানুষ বলে আল্লাহ কি আসেন না কি কোথায় আছেন আল্লাহর ক্ষমতায় আসে কিনা বিশ্বাসও করে না কেউ দাওয়া দিতে গিয়েছেন দেওয়ার পরে এখন সেলোক বলে যে তোমাদের রব আছে তো রব থাকলে কোথায় আসে দেখাও দেখি তিনি আবার বললেন ইয়ারা ছিল আমি তো কথা বলেছি সে তো জবাব দিয়েছে নবী করিম সাল্লাহাম বলে যে তুই তাকে সাবধান করে দিয়ে আস সে আল্লাহ তালা সম্পর্কে যদি এরকম প্রশ্ন করতে থাকে অবিশ্বাসী হয়ে যায় তাহলে তার উপরে মুসিবত নাজির হয়ে যেতে পারে তাকে আবার যাও বলো আর ওই মুহূর্তে হঠাৎ করে ম্যাগের থেকে একটা বীজের টুকরা এসে তাকে ওইখানে মাথা তার চুরমার করে দিল অন দা স্পট আল্লাহ এত কুদরত দেখার পরে এত শক্তি থাকার পরে ও মানুষ তার সঙ্গে আল্লাহর সঙ্গে দিমত পোষণ করে শুধু আল্লাহর অস্তিত্ব নয় আল্লাহর হুকুমের ব্যাপারে আল্লাহরের ব্যাপারে শরীয়ত নিয়ম কানু এর ব্যাপারে কোন ধরনের যদি তর্ক বিতর্ক মানুষ জুড়ে দেয় তাহলে তার মাথার উপরে আকাশ ভেঙ্গে পড়তে পারে এই জন্য আবু বাকরি আল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা ওনার সঙ্গে হদের এক মাসালা নিয়ে এক লোক জিজ্ঞেস করলো যে ওই যে আমরা হজের সময় ওমরা করি যে তামাত হদের ভিতরে ঢুকে যাওয়া এটা নবী করিম সাল্লামের আগে এটা কখনো অ্যালাউড ছিল না হজের সময় শুধু হদ করবে আর করবে সঙ্গে গিয়ে আল্লাহ করে দিলেন ওনাকে দিয়ে তো কোনো কোনো সাহাবি মনে করেছেন যে এইটা বোধহয় শুধুমাত্র নবী করিম সাল্লামের ওনার উপস্থিতিতে ওনার জন্য খাস করে করা হয়েছে এটা কারো কারো কনফিউশন ছিল তারা দেখে সব সময়। যে ওমরা হজের সময় ওমরা করা যায় না হজের হতে পারে না তো এক লোক জিজ্ঞেস করলো এমনি আব্বাসের আহমেদ যে এই তামাত করা এই সঙ্গে একই হজরের সফরে সফরে করা এটা কি এখনো জাহেজ আছে তৃণমূল যে হ্যাঁ অবশ্যই জাহাজ আছে পরে ওই সাহাবি বললেন আমি তো আবু বলেন এটা আকাশ ভেঙে আল্লাহর গজব তোমাদের মাথায় পড়বে আমি বলছি আল্লাহ তালার ওই রসুল বলেছেন আর তোমরা বলো আবু বকার বলেছেন আবু বকর ওমর কে কাদের শরীর যদি কোন কোরআন হাজি বক্তব্য পাওয়া যায় তার বিপরীত এত পর্দা কি এই জমানে করা যায় নাকি আরে আপনাদের মতে এত বেশি এক্সট্রিম হলে কি চলবে নাকি আপনি যে টু মাছ করে ফেলতেছেন এই জাতীয় মন্তব্য যারা করে তারা কি আল্লাহ ভয় করে বিপদ তাদের মাথায় পড়ে যায় কোরআন জানি দেখি এইরকম কথা বলাটাই অনেক বড় অন্যায় কথা বলতে হবে কাজের তর্ক করতে শরীয়তের বিষয়ে কোরআন হাজি কোন সুস্পষ্ট বক্তব্যের ব্যাপারে ব্যাপারে অত্যন্ত শতক থাকা লাগবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তো করুন আমরা আজকে এখানেই থেমে যাই ইনশাল্লাহ